জাবির ইবনু সামুরাহ ওয়াদ হতে বর্ণিত নাবি সাল্লাহ আল সাল্লাম বলেছেন কিসরা ধ্বংস হয়ে যাবার পর আর কোনো কিসরা হবে না এবং কায়সার ধ্বংস হয়ে যাবার পর আর কোনো কায়সার হবে না তিনি আরও বলেছেন নিশ্চয়ই তাদের ধন ভাণ্ডার তোমরা আল্লাহর পথে ব্যয় করবে